মুমিনের বন্ধু সায় খুসমা কাফিরের শত্রু শায় খুসমা মমিনের বন্ধু শেখো সমা কাফিরের শত্রু সাই খুসমা মমিনের বন্ধু শেখো সমা তাগুদের শত্রু শায় খুসমা মমিনের বন্ধু শেখো সময় কাফিরের শত্রু সায় খুসমা শাহবার নমুনা জিহাদের প্রেরণা সাহাবারে নমুনা জিহাদের প্রেরণা সাহাবারে নমুনা জিহাদের প্রেরণা রবের পথে মহা উপমা মুমিনের বন্ধু শেখো সামা। কাফিরের শত্রু সায় কুসমা মুমিনের বন্ধু শেখো সামা। তাগুতের শত্রু সায় খুসমা মোমিনের বন্ধু শেখোসামা তাগুতের শত্রু শেখোসামা যে চিনেছে তার পথ হয়েছে সে মুজাহিদ ইমানি ভিত কিছুতেই ওরা কবু পিছু হটে নাগুতি শাসন ওরা মানে না কিছুতেই ওরা কবু পিছু হটে না তাগুতি শাসন ওরা কভু মানে না কিছুতেই ওরা কবু পিছ হত্রু শেখো মুমিনের বন্ধু শেখোসামা তাগুতের শত্রু শেখোসামা সাহাবার নমুনা জিহাদের প্রেরণা সাহাবারে নমুনা জিহাদের প্রেরণা সাহাবার নমুনা জিহাদের প্রেরণা রবের পথে এক মহা মুমিনের বন্ধু শেকুসামা কাফিরের শত্রু শেকুসামা মোমিনের বন্ধু শেকুসামা তাগুতের শত্রু সে তাকে চিনেছে তালেবান কত প্রাণ জান বিলিয়েছে প্রীতির টান তাকে চিনেছে তালেবান কত প্রাণ জানমাল বিলিয়েও রেখেছে প্রীতির টান তাকে চিনেছে তালেবান কত প্রাণ জানমাল বিলিয়েও রেখেছে প্রীতির টান কাফিরের ফরমান ওরা মানে বাতিলের হকারে ঘোরা টলে না কাফিরের ফরমান ওরা মানে না বাতিলের হুঙ্কার কাফিরের ফরমান ওরা মানে না বাতিলের হুঙ্কার মুমিনের বন্ধু শেখোসামা কাফিরের শত্রু শেখোসামা মমিনের বন্ধু শেখোসামা তাগুতের শত্রু শে কোসামা শাহাবার নমুনা জিহাদের প্রেরণা সাহাবার নমুনা জিহাদেরি প্রেরণা রবের পথে মহা উপমা মুমিনের বন্ধু শেখো সমা কাফিরের শত্রু সায় খোসামা মমিনের বন্ধু শেখো সমা তাগুতের শত্রু সহ কোষামা से मेते शाह मुमीनर अश्रु झे का मेते सैनिका প্রতিশোধ থেকে তোরা পার পারিনা ওষ আমার সৈনিকেরা না প্রতিশোধ থেকে তোরা পারিনা ও সমার সৈনিকেরা থে মেরাবে না প্রতিশোধ থেকে তোরা পার পারিনা মমিনের বন্ধু শেখোসামা কাফিরের শত্রু শেখোসামা মমিনের বন্ধু শেখোসামা গুতের শত্রু শেখোসা সাহাবার নমুনা জিহাদের প্রেরণা সাহাবার নমুনা জিহাদের প্রেরণা রবের পথে এক মুমিনের বন্ধু শেখোসামা কাফিরের শত্রু শেখোসামা মুমিনের বন্ধু শেখোসামা তাগুতের শত্রু শেখোসামা मोमिनेर बंधु शाय को समा काफीर शत्रु शाय को समा मोमी नेर बंधु शाय को समाता गुतर शत्रु शाय को समा मोमिनेर बंधु शाय को समा काफीर शत्रु शाय को समा मोमीर तागुतेर शत्रु शाय समा